আসসালামু আলাইকুম বরহমতুল্লাহামিল্লাহামিল দর্শক শ্রোতা এ মুহূর্তে যারা বিভিন্ন জায়গাতে দূরদর্শনের সামনে অপক্ষমন তাদের জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা অতঃপর আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচনার বিষয়বস্তু হাদিসের ইতিবৃত্ত আর বিশ্বময় তার ক্রমবিকাশ আমরা আপনাদের সামনে বিগত পর্বে হাদিস শাস্ত্রের এর উৎপত্তি ও ক্রমবিকাশের উপরে আলোচনা রেখেছিলাম আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন প্রাজ্য আলোচক মণ্ডলী তাদের মধ্যে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকুম এবং আছেন শেখ আব্দি জাহাঙ্গীর সম্মানিত দর্শক শ্রোতা হাদিফ আমরা শুনেছি নবী মোহাম্মদ আলহিমের মানি যা আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে তিনি বলেছেন निजे पक्ष नसूल करीम सलिम समय पृथ्वी वचारेज ये आज के पर्तंत संरक्षित शुद्ध संरक्षित निद्र निरापा सबधरणे जटिलता परिहार करसूल बाणी हमारे सामने उद्भासित যা চ্যালেঞ্জ করে বলা যেতে পারে যে সারা বিশ্বে এমন কোন মনীষী নেই এমন কোনো মানুষ নেই যার কথা কাজ এবং সম্মতিকে সংরক্ষণ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আসুন আমরা আলোচক বৃন্দের কাছ থেকে জানার চেষ্টা করি যে মাদানি বলুন বলুন হাদিসশাস্ত্রের সংরক্ষণ পদ্ধতি এবং পথ কিভাবে এটা সম্ভব হয়েছে বা সংরক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ সংরক্ষণ হলো এ সম্পর্কে আমরা নির্দিদায় বলতে পারি আল্লাহ সুবহানুবহান তিনি তার পক্ষ থেকে এ উপদেশ বাণীগুলি হাদিস টুটাল আল্লাহ আলাই প্রকৃত পক্ষে সংরক্ষণের দাবি দায়িত্ব নিয়েছেন কোনটাকে সরাসরি তিনি সংরক্ষণ করেছেন কোনটাকে তার বান্দার মাধ্যমিক সংরক্ষণ করেছেন করল করিম আল্লা সুবহান বাণী সেটাকে হুবহু তিনি সংরক্ষণ করে সেভাবে রেখেছেন আর হাদিস রসুল সালি হোসাল্লাম এর বাণী যেটা কেউ আল্লা সুবাহান সংরক্ষণের দায়িত্ব যদি না নিতেন তাহলে পৃথিবীতে এ পর্যন্ত হয়তো সংরক্ষিত হয়ে থাকত না থাকত না আল্লা সুবাহানা রেখেছেন তিনি নিয়েছেন সেই হিসাবে আছে এবং কেয়ামত পর্যন্ত হাদিস বিরোধী ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী চক্র যতই ষড়যন্ত্র নিয়ে আসুক না কেন ইনশা আল্লাহ মুক্ত করে সংরক্ষণ করবেন ইনশা আল্লাহ আমরা জনাব সৈদুল্লাহ খান সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আসলে একাধিক আয়াত শুধু এই আয়াত নয় একাধিক আয়াত প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার জন্যই বলছে আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশমূলক বাক্যগুলি ব্যবহার করেছেন অবশ্যই এবং তার উপরে কঠোরতা আরোপ করেছেন যখন আল্লাহ তাআলা বললেন ওমা আতাকুমুর রাসূল ফাহুজুহু ওমা নাহকুম আনহু ফানতহু রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এই বাক্যটি তো তাৎক্ষণিক লোকের জন্য নয় যখনই আয়াত অবতীর্ণ হলো সেই সমাকার লোকের জন্য নয় তাহলে আল্লাহ রসুলের কথাগুলি সংরক্ষিত হবে এ কথা আল্লাহতালা নিজেই বলছেন বলছেন আর এই কথাটি আল্লাহ তালা অন্য জায়গাতে এভাবে বলছেন যেটিকে এমাম মুসলিম হাদিস সংরক্ষণের নীতিমালাতে পেশ করেছেন ভূমিকায় এমাম মুসলিম একটা ব্যতিক্রম গ্রন্থ হচ্ছে সংরক্ষণ হলো কিভাবে সংরক্ষণ করতে হবে তার একটা বিস্তারিত ভূমিকা পেশ করার পরে তখন কেতাবলি ইমান হাদিসের আলোচনা শুরু করেছেন সেখানে তিনি বলছেন ওই আয়াতটিকে পেশ করে হে ইমানদার গন তোমাদের নিকটে যদি কোনো ফাঁসে কোনো কথা নিয়ে আসে তাহলে তার তদন্ত করে দেখো যদি তদন্ত না করো, আলা মা করোসবে তদন্ত করে না দেখেই যদি কোনো একটা কোনো কথা বলে দাও সিদ্ধান্ত পেশ করে দাও তাহলে এর উপরে তোমরা কি হয়ে যাওয়া অপমান হয়ে যাওয়া যেহেতু আল্লাহ রাসুলের কি না তাহলে আল্লাহ এই বাক্য প্রমাণ করে যে আল্লাহতালা মানুষকে বলছেন তোমরা আল্লাহর রাসুলের কথাগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করো যেই কথাটা আল্লাহ বললেন যে আহ ফজু ও আহ বিরু তোমরা এর সংরক্ষণ করো এবং এটা পৌঁছে দাও যেই কথাটা রসুল সাল্লি সাল্লাম সংরক্ষণের কারণে জোর দিয়ে বললেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও বলে দাও এর পরের বাক্য তিনি বলছেন হারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কিন্তু পরের যে বাক্যটি বললেন আমার উপরে যদি আমার উপরে যদি মিথ্যা আরোপ করে এই কথার আলোকে আমার একটি হাদিস মনে হলো সহিমের যে আসলে সাহাবাই কেরামগণ কিভাবে হাদিসকে সংরক্ষণ করেছে তাদের শুধু স্মৃতিতে খেলাফতের সময় একজন সাহাবি তার কাছে আসলেন তিনি হলেন আবু মুসাশারি আন। এসেই তিনি বাইরে থেকে অনুমতির জন্য সালাম দিলেন একবার জবাব পেলেন না সাহাবি আবু মুসা সারি রাজি আল্লাহ তিনবার সালাম দেওয়ার পর এখন ফিরে চলে যাচ্ছেন অমার এখন তিনি ঘর থেকে বের হলেন হে আবু মুসা কি ব্যাপার তুমি চলে যাচ্ছ কেন তিনি জবাব ভিতরে ঢুকব তিনি সালাম দিয়েও কোন জবাব না পেলে ফাল ইয়ার যেজন্য ফিরে চলে যায় আল্লাহ রসুলের হাদিসের আলোকে আমি ফিরে চলে যাচ্ছি আমির উলিন আমার রানহু তিনি তো কঠোর মানুষ ছিলেন তিনি রেগে গেলেন বললেন যে হ্যাঁ তুমি বলছো আল্লাহ তিনি শুধু প্রমাণ পেশ করো বলেননি বললেন খুব শক্ত করে তুমি প্রমাণ নিয়ে আসবে হলে তোমার পিঠে আমি বেত্রাঘাত করবো মুসলিমের বর্ণনা একজন প্রসিদ্ধ সাহাবি তিনিও আবু মুসা সরি ते ते ते ते रसुल सलाम थे हादिस बर्णना करा तुम्हें सक्षी करते सीस्थित करबी तरा बस दिन आलोचना करा बस दाड़ी बल ये विपदे पड़े তোমাদের মাঝে কি কেউ আছো আমার এই হাদিস তোমরা অমর রাজি আল্লাহু বললেন হে আবু মুসা দেখো তোমাকে আমি কখনো মিথ্যা মনে করছি না তুমি মিথ্যা বলতে পারো এটাও আমি ধারণা করছি না কোন রকমের তুটি যেন না পাই কোন রকমের যে স্বয়ং সাহাবিদের মিথ্যা দিয়েছিলেন যেন সেখানে সব কাছে আবারও আসব। ধারাবাহিক আলোচনা ততক্ষণ সাথেই থাকুন ইনশাআল আসসালাম আমি নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় এবদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই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 যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসের ইতিবৃত্ত এবং বিশ্বময় তার ক্রমবিকাশ এ আলোচ্য বিষয়ের উপরে পার্বভিত্তিক আলোচনায় আমরা আপনাদের কাছে উপহার দিচ্ছিলাম কেমন করে হাদিস সংরক্ষণ করতে হবে তার পথ ও পদ্ধতি কি যে আমরা শেখ মাদানির কাছ থেকেই শুনতেছিলাম আমরা ওনার কাছে আবারও আসবো শেখ আব্দুলা জাকবিন ইউসুফ এব্যাপারে আসলে এই ইসলামের নামে যে কোনো কথা কঠিন ও কঠোরভাবে সংরক্ষণ করতেন সাহাবিগণ এটা আল্লাহ রসুলের যুগ থেকেই প্রমাণিত আয়েস রাজি আল্লাহ আনহার নিজস্ব বিবরণে বোঝা যাচ্ছে যে একজন আয়েসের কাছে এসে বললেন কিছু খাওয়ার দেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে কবরের শাস্তি বাঁচাবে তখন আয়েসার তালন বলছেন কবরের শাস্তি সেটা আশ্চর্য বিষয়টি কেমন এক বর্ণনে এসেছে তাকে ধরলেন আর অন্য এক এসেছে তাকে আটকে রেখে দিলেন রেখে দিলেন যখন তখন আয়সার এই এহুদি মহিলা কি বলছে তখন আয়সারা জেলাদন বললেন যে ও বলছে যে তুমি আমাকে খেতে দাও আল্লাহতাল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে তখন আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ ও ঠিক বলেছে ও যা বলেছে তা সত্য বলেছে কবরের শাস্তি সত্য এই কথা বলে তিনি দাঁড়িয়ে কবরের শাস্তির ব্যাপারে হাত তুলে প্রার্থনা করতে লাগলেন আহমদ হাদিসটি সহি আমরা অত্র হাদিসে যে কথাটা পেশ করতে চাচ্ছি দেখুন রাসুলের যুগে একজন মহিলা রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী শরীয়তের নামে একটি কথা শুনে চুপ থাকলেন না নিশ্চিত হওয়ার চেষ্টা নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন তাকে আটকে রেখে দিলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল না আসবেন এই কথা দর্শকদের উদ্দেশ্যে আপনি আরেকটু বিস্তারিত কিছু বলেন আসলে মোহতারাম আল্লাহ রাসুল্লাহ কত গুরুত্ব দিয়ে কত গুরুত্ব সংরক্ষণের পদ্ধতি এর মাঝে আমরা সাহাবাই কেরামগণ তারা তাদের যুগে যদি এত সতর্কবান হন তাহলে এই যুগে আমার কোন পর্যায়ে পৌঁছে গেছি শহীদ মুসলিমের মুহীদ মুসলিমের প্রাথমিক পর্যায়ে যেখানে আব্বাস রাজিয়াল একজন তাবি মহাদিস তিনি এসে অনেক হাদিস বর্ণনা করছেন বলছেন কালা রসুল্লাহিসা আল্লাহ রসুলাম এই বলেছেন এই বলেছেন এভাবে হাদিস বর্ণনা করতে শুরু করলেন কিন্তু আব্দুল্লা আব্বাস করলেন না তিনি বললেন যে কি ব্যাপারে দেখুন এমন এক সময় ছিল যখন আমাদের কানে শুধু আওয়াজটি যদি আসতো যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সাথে সাথে আমরা তার দিকে মনোযোগী হয়ে যেতাম এবং তার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা শুনতাম কিন্তু যখন পরিবেশ ভিন্ন রকম হয়ে গেল। মানুষ মানুষের নামেও মিথ্যা বলা শুরু করলো বিভিন্ন রকমের বেদাতে আকিদা বা কর্মকাণ্ডের পরে এগুলি দেখার পরে এগুলি ঘটার পরে আমরা এখন রাসুল সাল আলহ সাল্লাম থেকে কেউ হাদিস বর্ণনা করলে তাকে যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে চিনি যে এই লোকটি সত্য কথা ছাড়া বলে না তাহলে তার কথা ছাড়া অন্য কোনো ব্যক্তির দিকে সাধারণত আমরা ভূক্ষেপ করি না যেটা সেই সাহাবি আব্দ আব্বাস রাজিয়াল্লাহ আনহু তার যুগে তার সময়ে যদি হাদিস বর্ণনাকারীদের কাছে এই ধরনের সতর্কতা অবলম্বন তারা করতেন তাহলে আমাদের যুগে যেখানে অসংখ্য অগণিত মিথ্যা আশ্রয় নিয়ে চলছে এই পরিবেশে এই পর্যায়ে তাহলে কত সতর্ক বর্ণনাকারীর আসলে রাসুল সাল্লাম কঠোর ভাবে সাহাবিগুন বলেছেন পরবর্তী যারা তাবি তারা বলেছেন তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে না তোমরা সে হাদিস শুনেছো না তোমাদের পিতামাহরা শুনেছ তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো সাবধান রাসুলের এই বাক্যটি কেয়ামাত পর্যন্ত সকল শ্রেণীর সকল শ্রেণীর মানুষের জানা অজানার বিষয়টা তমিজ না করে যা কিছু প্রশ্ন আকারে আসে তাও বলে দেন আবার নিজের সঙ্গে এমন কিছু কথা বলে দেন যার কোনো খুবই কঠিন কারণ আল্লাহ রাসুল সাল্লাহাম সেটাও হাদিজ সাহিব বুখারী স্পষ্ট তিনি বলেছেন বরং আল্লা সুবাহ আলমদের কে তুলে নেওয়ার মাধ্যমে তুলে নেবেন এমন পরিবেশের কোন বিজ্ঞ আলম থাকবে না মানুষ তখন জাহিল তাকে মানুষ তাদের নেতা হিসেবে ইমাম হিসাবে গ্রহণ করে নিবে নিয়ে নিবে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে ইসলামের ডাকবে আল্লাহ রসুল থাকার কারণ আদাল মানে এলম দুনিয়ার রয়েছে তাহলে এখানে আমরা অবগত হতে পারছি যে পদ্ধতিতে হাদিস আপনার হাদিসের সম্প্রসারণ ঘটেছে হাদিস সংরক্ষিত হয়েছে সেটা ছিল অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার সাথে বা সংরক্ষণের মধ্যে আপনাদের কথার সাথে একটা কথা লাগিয়ে দি এম বোখারি এবং মুসলিম রাহে মহল্লা আরো যারা যারা বড় বড় বিদ্যান তারা যে হাদিস সংগ্রহ করেছেন তাদের সামনে একটা অক্ষর জিম বা ফা বা একটা শব্দ যখন উনিশ বিশ মনে হয়েছে তখন তারা ওই ভাবি থেকে ইচ্ছা করলে শব্দটাকে সংরক্ষণ করেছেন যেই ভাবে শুনেছে বা যেটুকু অস্পষ্ট থেকেছে ওই ভাবি রেখে দিয়েছেন নিজে থেকে কিছু করতে যাননি তারা এভাবে দিনকে হেফাজত করা আপনারা অবগত হলেন যে এটা সংরক্ষণের নিখুত এবং নিরাপত্তার সাথে এর পদ্ধতিটা অনুষ্ঠিত হয়েছে যেটা সাহবাই করম রেদানিমাজীন তারা ছিলেন সোনালী যুগের সোনার মানুষ যাদের সম্পর্কে ধারাবাহিকতার সাথে যে সূত্র পরম্পরার সাথে যেটা আমরা শেখ আব্দুরা যাকবিন ইউসুফের মাধ্যমে শুনছিলাম যে যেটাকে বলা হয় সনদ সুতরাং এই সনদের মাধ্যমে ছাড়া এটা কালেও। আব্দুল্লা বিন মুবার তিনি বলেন আসলে সনদের বিষয়টা যদি না থাকতো তাহলে যার যা মন চাইতো তাই বলার আল্লাহ পেত সুযোগ পেঁত বিষয়টাকে নিখুঁত রাখার জন্য সুতরাং এটাই হচ্ছে বলা যেতে পারে ইসলাম এবং অন্য মতবাদের অন্য ধর্মের যে পার্থক্য আজকে ইহুদিদের ধর্মের কথা বলেন যার যা মন চায় তাই বলতে পারে সেটার কোন বাস বিচার নেই এবং খ্রিস্টানদের যে এমন নয় অসংখ্য মানুষ বলেছে আলোচনার জন্য আমি আন্তরিক আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আমাদের এই পর্বটি অনুধাবন করলেন এই অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শোনার সাথে সাথে আমরা যেন হাদিস হাদিসশাস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে হাদিসের আমল আমরা যেন কখনো শিথিল না করি পবিত্র কোরআন এবং শোহ হাদিসকেই উপজীব্য করে আমরা আমাদের দিনই জেন্দিগি আমরা যেন বাসর করি বা আমরা যেন সেটা পালন করি কাছে কামনা করি মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমসলিমিনালামাইকুম আহমতুল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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান